সমাজ দর্শকবিন্দু দূরেও কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর তহাবি রচিত বয়ানায়াত কাদ জামা এই গ্রন্থটির ব্যাখ্যা নিয়ে এই গ্রন্থটির মধ্যে তিনি ইমান বিল ইমান বিল কুতুব আল্লাহ তালার কিতাব সময় ইমানের একটি অধ্যায় রচনা করেছেন আলোচনা করেছেন সেখানে আমরা আলোচনা করছিলাম যে ইমান বিল কুতুব আল্লাহর কিতাবের উপর ইমান আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেটার ইমান কিভাবে হবে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করছিলাম তোর মধ্যে একটি আলোচনা এসেছিল যে কোরআনে করিমের উপর ইমান কিভাবে হবে কোরআনে করিমের পর ইমানের মধ্যে আমরা বলেছিলাম এটা যে কোরআনে করিম হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ তালের এই বাণী তার কাছ থেকে আসছে এবং তার কাছে ফিরে যাবে এবং তিনি তার রসুলের কাছে ওয়াহি আকারে প্রেরণ করেছেন আমাদের ইমাম বলছেন ইমা উজাফর হাবি রহমতুল্লাহ বলছেন रसुलर का अर् आकार प्रेरण करीमर एक आयात सुरय से आयत देखते आल्ला ता दुनिया कथा बोल रद्ध अवलम्बन कर ওয়াহি শুধু ওয়াহির মাধ্যমে সেটা শুধু স্বপ্নের মাধ্যমে কথা বলেন তার সাথে কথা বলেন কথোপকথন চলে সেটা আমরা আলোচনা করেছি তার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তার সাথে কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন যেমন আদম সালামের সাথে অনুরবী মুসাহ আলহিস তার সাথে কথা বলেছেন আল্লাহ তালা সে কথা ছিল মিউরাই হেজাব পর্দার অন্তরাল থেকে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন সেটা অনেককারী আল্লাহ তালা উল্লেখ করেছেন বলেছেন হেজাব তাহলে দেখা গেল আল্লাহ তালা আদম কথা পদার অনুরূপে আমাদের নবী মাহমুদুর রাসুল্ল সাল্লাহ সাল্লামের সাথে তিনি কথা বলেছেন মুসা আলাহি সাথে কথা বলেছেন পর্দার থেকে সেভাবে আল্লাহ তালা নিজে এটাকে নাম দিয়েছেন নিদা কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ফালামুয়া মুসা যখন তিনি সে উপত্যকায় আসলেন সে গাছের কাছে আসলেন উপত্যকা গাছের কাছে আসলেন নু দিয়াই ডেকে কি বলা হলো আল্লাহ তালা বললেন ইন্নি নিশ্চয় আমি আনা রব্বুকা আমি তোমার রব ফাইকা তোমার তোমার দুই জুতা খুলে ফেলো তোমার জুতো ছোট জুতো খুলে ফেলো উপত্যকার আল্লা কথা বলেছেন অর্থাৎ আকাশ থেকে আলো আসছে সে আলো থেকে কথাগুলো বের হচ্ছিল আর আমি আপনাকে পছন্দ করেছি সুতরাং আপনার কাছে যা ও আসে সেটা আপনি সেটা কান লাগিয়ে শুনুন দিনী ও আকিম ইসলাত আলী দিক্রী নিঃসন্দেহে আমি হচ্ছি সে আল্লাহ যিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই তাহলে আপনার দায়িত্ব হবে ফারাবুদ্দিনী একমাত্র আমারই আবাদত করা ও আকিম ইসলাত আলী এবং যখনই স্মরণ হবে তখনই আমার স্মরণের জন্য অথবা যখনই স্মরণ হবে দুই অর্থ হতে পারে আমার সলাধকে ভুলে গেলেও সেজন্য যখনই স্মরণ হয় তখন সেটা করে আর যখন আল্লাহ তালার কথা স্মরণ করার দরকার হয় তখন সলা মতো করার মাধ্যমে আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহ তালা জিকিরকে উন্নীত করে এরপর আল্লাহ তালা বলছেন অন্য আয়তে হাউলা ও সুবহান যখন মুসা আল্লাহ সালাতাম গাছের নিকট আসলেন তখন ডাকা হলো ডেকে বলা হল আনবুর কেমান ফিনার ওমান হাউলহা যে আগুনের কাছে যে আছে এবং তার আশেপাশে এই অংশ বরকত দেয়া হলো ওয়াসুবহান আল্লাহ রবাহ আলমিন বলা হলো যে রবাহ আলমিন সমস্ত সৃষ্টিকূলের রব আল্লাহ তালাম তিনি কতই না পবিত্র তখন তিনি কি বললেন আল্লাহ তালা তাকে ডেকে বললেন ইয়া মুসা আল্লাহ তালা বলেন ইয়া মুসাহ মুসা ইন্নাহ আনিল হাকিম নিশ্চয় আর কেও নয় আমি সেই আল্লাহ তোমাকে কথা বলছি তিনি পর পর প্রবল প্রক্রান্ত এবং সুবিজ্ঞ আল্লাহ তাআলা এটাও বললেন মুসা আলাইহিস সালামকে তাও পর্দা অন্তরাল থেকে বলেছিলেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফলাম্মা আতাহা নূদিয়া মিন শাতিল ওয়াদি আল আইমেনে ফিল বকআতি আল মুবারাকাত মিন الشাজরা তান ইয়া موسی ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন সূরা কাসাস 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাসের সেখানে আল্লাহ তাআলা বলছেন ডান উপত্যকা থেকে ডান উপত্যকার তীর থেকে ফিল বকাতিলক স্থান থেকে সাজারা গাছের কাছ থেকে এই শব্দটি আসলো ইয়া যে কি আনল্লাহ রব আলম নিচ্ছে আমি সেই সত্তা যিনি আল্লাহ এবং আমি সৃষ্টিকুলের রব সৃষ্টিকুলের রব তাহলে তার দেখতে পাই আমরা যে মুসা আলাহিসু আসাল্লামের সাথে আল্লাহ তালা কথা বলেছেন এবং সেটা ছিল শুধু কথা না ডেকে ডাকার কথা একেবারে আহ্বান জানিয়েছেন সরাসরি যেসা সরাসরি তাকে সম্বোধন করে কথাটা বলা হয়েছে আর কেউ ছিল না তবে আল্লাহ পর্দার অন্তরাল থেকে সেটা আমাদেরকে ই হবে এটাই আমাদেরকে মানতে হবে অনুরূপায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে আল্লাহতার কথা বলেছেন সেটা ছিল লাইলাতুল মেয়েরাজ লাইলাতুল মেয়েরাজ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা যখন সিদাতুল মোমতাহাদ আমার পরেছেন ফরজ করা হলো দিনে এবং রাত্রিতে পঞ্চাশ আমি নেমে আসলাম মুসা আল্লাহাম কাছে হালকা করার কথা বলেন আমাকে সহজ করে দিন আপনার উম্মত সেটা করতে সক্ষম হবে না অর্থাৎ পঞ্চায়েত বনীল কে পরীক্ষা করেছি এবং তাদের অবস্থান আমি বললাম যে হে রব আপনি আমার উম্মাক করে দিন হালকা করে দিন বোঝা কমিয়ে দিন ফাহাত্ত তখন আল্লাহ তালা পাঁচ কমিয়ে দিলেন অর্থাৎ পাঁচ কমিয়ে দিলেন ফরাজা তুই মুসা আর পঁয়তাল্লিশ ফিরে গেলাম ফাকুল তো হাতটা আননি খামসান আমি বললাম যে পাঁচ কমে দেয়া হয়েছে আপনার উম্মত সেটা পালন করতে সমর্থ হবে না তখন তিনি বলেন যে এর জিলা রব্বিকা ফাসালুত তাখফিশ আপনি তার কাছে ফিরে যান এবং আরো হালকা করতে বলেন এই হাদিসের মধ্যেই বলেন ফালাম আজিল উরাজ বাইনা রাব্বি তাবারক ওয়া তাআলা বাইনা موسی আলাইহিস সালাতু ওয়া সালাম আমি আমি আমার রব এবং মুসার মধ্যে আসা যাওয়া করতে থাকলাম হাতা ক্বালা শাশ্বিনতা আল্লাহ হাসানা তিন ফালা মিয়া মালহা কুতি বাতলা হাসানা কেউ যদি কোন ভালো কাজের ইচ্ছা প্রকাশ করে তার মনের মধ্যে জাগ্রত হয় কিন্তু কাজটা করতে পারেনি তাতেই তার সব লেখা হয়ে যাবে অর্থ দৃঢ় ইচ্ছা প্রকাশ করে ফাইন আমিহা কুতিবা আসান যদি কাজটা করতে পারে তার দশ গুণ লেখা হয়ে যাবে ওমানুক্তান কিন্তু কেউ যদি কোন খারাপ কাজের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয় মনে মনে ইচ্ছা করে কিন্তু কাজটা সে কাজে নিয়ে অর্থাৎ কাজটা সে সম্পন্ন না করে তাহলে তার জন্য কোনো লেখা হয় না তার জন্য কোনো গুণালেখা হবে না ফাই না আমা করেও ফেলে কোন কারণে সে যদি মনের ভিতরে যা আসছে তা বাস্তবায়ন করে ফেলে হবে আমি আল্লাহ রবীন্দ্রালের কাছে এসে এসে আসলাম এসে তাকে জানিয়ে দিলাম যে এই ঘটনা ঘটেছে তখন মুসাআলাম বললেন ইরজাইলা রব্বিকা ফস আলু আপনি আবার ফিরে যান আপনার রবের কাছে এবং তাকে বলেন যে আপনাকে যেন হালকা করে দেয় কমিয়ে দেয় قال رسول الله صلى الله عليه وسلم তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলতু কদরাজাতু ইলা রাব্বি হাস্তা হাত্তা ইসতাহায়তু মিনহু আমি বারবার আশা জবাব করতেছি আমার রবের কাছে আমার আমার কাছে এখন লজ্জা লাগছে বরং আমি মেনে নিলাম এই পাঁচ সাক্তই আমার উম্মতরা আদাই করবে এবং তাদেরকে সেটা জানিয়ে দেব এটা হচ্ছে আল্লাহ এবং موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আমাদের নবী মুহাম্মদ কথোপকথন এবং সেটা ছিল পর্দার অন্তরাল থেকে কিভাবে কথা বলেছেন সেটা আমাদেরকে রসুল্লাহাম জানিয়ে দিলেন কতবার তিনি আসা যাওয়া করেছেন মুসাই আলাহিস্লাম এবং রব ইতের কাছে সেটা আমাদেরকে এ হাদিসে জানিয়ে দিয়েছেন এর প্রমাণিত হয় যে पर्दार अंतराल दुनिया तला नबी रसुल्ला कुरने करीमेटर से आया তিনি তার কোন রাসুল পাঠানকে পাঠানিল পৌঁছে দেন কিন্তু বাণীটা হচ্ছে আল্লাহ তাহা তার কাছ থেকে বাণী নিয়ে জিব্রিল নিয়ে নবীর কাছে পৌঁছে দিয়েছেন অথবা রাসুলের কাছে পৌঁছে দেন সেটাই এ আয়তের অর্থ অর্থাৎ রাসুলানি ইজনি হিমাইসা অথবা তিনি তার রসুলের কাছে কোন বাণী পাঠান সেই বাণী সেটা নিয়ে ও সে ওয়াহি নিয়ে রসুলের কাছে তার ফেরেস্তা রসুল নবী রসুল মানব রসুলের কাছে সেটা পৌঁছে দিয়ে থাকেন এখানে জিবরিল হচ্ছে মাধ্যম জিব্রিল আল্লাহ তাল্লাহ তাকে নিয়োগ করেছেন এই তার বাণী বাহক হিসাবে আল্লাহ তাল বাণীকে নিয়ে মহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত নবীর কাছে যিনি আসতেন তিনি হচ্ছেন জিবরিল আলাই সালাতাম জিবিল আলাহিসালুসালাম জিবলি আল্লাহ আল্লাহেন এ বিষয়ে আলোচনা করেছি আল্লাহ ইচ্ছা করেন যে পাথরের উপরে জিঞ্জির আওয়াজের মতো এরকম শব্দ হয় তখন সবাই বেহোস হয়ে যায় একমাত্র যিনি শুনতে পান তিনি হচ্ছেন জিবলি আল্লাহি সালাতুয়াসাল্লাম আল্লাহর বাণী শোনেন বাণী শোনার পরে তিনি হোঁস হন তারপর তিনি হোঁসের পরে তিনি অন্যদের জানিয়ে দেন তারপর তিনি অন্যরা যখন হুসে আসে সুপ্রেস্টারা তাদেরকে জানিয়ে দেন যে তোমাধ রা কথা বলেছেন তারা তখন সেটা আওড়াতে থাকে আর এরপরে দুনিয়ার বুকে সেটা নিয়ে নবিরাসুলের কাছে সেটা নিয়ে আসেন আমাদের মহাম্মদ সহ পূর্ববর্তী সমস্ত নবিরাসুল কাছে যিনি নিয়ে আসেন তিনি হচ্ছেন জিবরি আলাহিসুআসালাম এ বিষয়টি আমরা পূর্বতী বিভিন্ন সময় আলোচনা করেছি জিব্রি আলাহ সালাতুসলাম কখনো কখনো অহিনী আসতেন তার পূর্ণ সুরতে কখনো কোন ওভার আসতেন কোন মানুষের সুরোতে অর্থাৎ জিবির আলাহ সাল্লাতাম তার নিজের অবয়বে কখনো কখনো আসতেন কখনো কখনো তিনি এই অবয়ব কাউকে দেখাতেন না কারণ সেটা অনেকটা ভীতিপ্রদ এবং মানুষের মানুষের দুনিয়াতে চলাফেলা চলাফেলা অসুবিধা হতে পারে বলে জিবির আলাহ সাল্লাম অন্য একটি সুরতে কোন মানুষের সুরতে আসতেন বিভিন্ন হাদিসে এসে তিনি কখনো কো দাহিয়াল কালবির সুরতে আসতেন কখনো কোনো অন্য বেদুইনের সুরতে আসতেন আশের রসুল্লাহ সাল্লাহ আসলামকে জানিয়ে দিতেন যে যে অভিটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে সেটা তিনি জানিয়ে দিতেন জিবুল আল্লাহ আমাদের নবীর কাছে কিভাবে আসছেন কোরআনে কারিম আল্লাহতালা সেটা বর্ণনা করেছেন আল্লাহ তালা এক আয়তে বলেন ওয়া ইনু তিন আল্লাহ মুন্দির বিল মুবিন। এই কোরআন হচ্ছে রব আলমীর পক্ষ হতে নাজিল করা এই কোরআন রব্বুল পক্ষ থেকে নাজিল করা অর্থাৎ যিনি জগৎসম রব তার পক্ষ থেকে নাজিল করা আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন বিল ইসান আরবি আর এই কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণরূপে সুস্পষ্ট আরবী ভাষায় যাতে কোন অস্পষ্টতা নেই সুয়া সোহার একশো বিরানব্বই থেকে একশো নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন অন্য আয়তা আল্লাহ বলে কুল নযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক বলুন এই কুরআন নাজিল করেছে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে روح আসছে বিল হক যথাযথভাবে তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন অর্থাৎ যুল যুল কুদুস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল যে ব্যক্তি জিব্রিল শত্রু হয় সে তো আর কেউ না নিজের শত্রু নিজে কারণ হচ্ছে জিব্রিল তো ওই ব্যক্তি যে ওই সত্তা যে আপনার অন্তরে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশ ক্রমে নিয়ে আসে ওহাই যা পূর্ববর্তী সমস্ত অর্হিকে সত্তায়ন করে কিতাবকে সত্তায়ন করে এবং হেদায়ত এবং মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে তিনি নিয়ে এসে থাকেন তাহলে প্রমাণ করলো এটা যে জিব্রিল আলাহ সাল্লাতসাল আল্লাহর পক্ষ থেকে ওহিন আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসেন এবং তিনি এনে মানব রাসুলের কাছে এটাও আল্লাহর পক্ষ থেকে মানুষ আল্লাহর পক্ষ থেকে কথা বলা আল্লাহর পক্ষ থেকে কথা বলা এটা সরাসরি না হয়ে একটা মাধ্যম হয়ে আসছে সে মাধ্যম হচ্ছেন জিবরিল আলাহ সাল্লাতুআসালাম সেটা অদৃশ্য হয়ে যায় আপনার আপনার সাথী সাহেব তোমাদের সাথী কখনো পদভস্ট এবং সে নয় নিজেও পদভস্ত হয়নি অন্য কেউ পদভস্ত করে নাই ওমায়ন্তুকআ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না ইনহুয়ালিমা তিনি যা বলেন পক্ষ থেকে ওয়াহাই আল্লাহ মাহু সাদিদুল কুয়া যাকে শক্তিশালী তাকে শিখিয়েছেন জানিয়ে দিয়েছেন জানান দিয়েছেন একদম শক্তিশালী সত্তা সে হচ্ছেন জিবরিলাম দেখতে অত্যন্ত সুন্দর তিনি সেই জিবরিল সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহাই নিয়ে আসেন আমাদের কাছে প্রমাণিত হল যে জিব্রিল আলাহিসাম নবীর কাছে আল্লাহর বানিয়ে নিয়ে আসেন এবং সেটা আল্লাহরই বাণী জিবরিলের বাণী নয় জিবরিলের জিবাহামের কোন কিছু নেই তিনি শুধু বার্তা বাহক মাত্র তিনি শুধু বার্তা বাহক মাত্র অন্য এই জন্য তিনি বলেছিলেন ওমান বেআ রব্বিক আমরা তো ইচ্ছা করলেই নাজির হতে পারি না আসতে পারি না আপনার রবের নির্দেশ যতক্ষণ না হবে ততক্ষণ আপনার কাছে আমরা আপনার কাছে আসতে পারি না যখন জিবুই আলাহিসামের কাছে আবদার করলেন রসুল্লাহ সাল্লাহিস্লাম যে আপনি বেশি বেশি আসেন না কেন যত বেশি আসেন আমাদের তত বেশি ভালো লাগে তখন তিনি এই কথাটি বলেছিলেন আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তালা তা দুনিয়াতে যে সমস্ত কথা বলেন তার নবীর আসুলদের সাথে সেগুলো এই তিন প্রকারের বাইরে নে অর্থাৎ সরাসরি অর্ি তার অন্তরের ভিতরে ঢেলে দেয়া দ্বিতীয় হচ্ছে যে পর্দার অন্তরাল থেকে বলা আর তৃতীয় হচ্ছে যে পর্দার অন্তরাল থেকে নয় বরং তার নবী তার রাসুল যে ফেরেস্তা রাসুলের মাধ্যমে মানব রাসুলের কাছে মাধ্যম করে পাঠানো এই তিনটি হচ্ছে দুনিয়াতে কথা বলার মাধ্যম আল্লাহ তালার পক্ষ থেকে তার তার নবীদের মাধ্যম অর্ি কিভাবে কথা কীভাবে কথা বলেছেন সেটা আমরা সেটা আমরা এখানে ব্যক্ত করলাম ইনশাআল্লাহ আখেরাতে আল্লাহতালা কিভাবে কথা বলবেন কিভাবে আমাদের সাথে কথা বলবেন কিভাবে নবীদের সাথে কথা বলবেন কিভাবে আল্লাহ তালা কথা আমাদের সাথে কথা আমাদের কথোপতন কি চলবে এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অন্য পরবর্তী কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে সহি সালামতে রাখুন আসালাম আলাইকুম ওরমতুল্লাহি উবরকাত